আপনারা নিয়মিত দেখে আসছেন এবং বি বাংলায় একটি আকর্ষণীয় অংশ তা হলো কিতাব এর ধারাবাহিক দর্শ আজকে আমরা ইনসা আল্লাহ আজকের দর্শ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি হলো সাফাত বা সুপারিশ সংক্রান্ত অধ্যায় আমরা আজকে এ অধ্যায়টি আমি সকলকে অনুরোধ জানাব একটু মনোযোগ সহকারে শোনার জন্য প্রিয় বন্ধুরা আমরা পূর্ববর্তী অধ্যায়গুলিতে ধারাবাহিকভাবে আলোচনা করেছি লেখক রাহমা হল্লা তিনি খুব সুন্দরভাবে একের পর একটি অধ্যায় এর সাথে সম্পর্ক রেখেই তিনি তার কিতাবে কোরআন ও হাদিসের আলোকে অবতারণা করেছেন আল্লাহ সবহানা হাত আলা তিনি শুধু একমাত্র মালিক মানুষকে কিছু দেওয়ার তিনি একমাত্র খালেক তিনি একমাত্র রব সেই হিসাবে তিনি একমাত্র এবাদত পেতে পারেন এবাদত পাওয়ার একমাত্র যজ্ঞ তিনি স্বীকৃতির মাধ্যমে ইসলামে আসি সেটি হচ্ছে ইলাহা ইহ আল্লাহ তাহলে ব্যতীত সত্যিকার কোন মাবুদ নেই যত মাবুদ রয়েছে সবগুলি হলো বাতিল সবগুলি মিথ্যা হাক মাহবুদ একজন তিনি হলেন আল্লাহ আসুবাহানু হাত এর অর্থ হলো এই যে আমার যত ধরনের আবাদত রয়েছে সব আবাদত গুলি আকিদা বিশ্বাস সংক্রান্ত আবাদত দোয়া দরুদ সংক্রান্ত আবাদত আবেদন নিবেদন সংক্রান্ত আবাদত দৈহিক আবাদত শারীরিক আবাদত সকল প্রকার আবাদত পাওয়ার একমাত্র অধিকার যিনি রাখেন তিনি হলেন আল্লাহ আসুবহান হাত मानुष विभिन्न रकम भ्रांत चिंतार खप्पर पढ़े शयतान प्ररचन पढ़े विभिन्न रकम दिए अल्लाह सुबहानलर अबादत के गायरुल्लार जन सम्पादन करते चाय पर्याय्रमे लेखक रहमहुल्ला जब तुले से भाव आलोचना कर चेष्टा करखलुक मजे আল্লাহ সুহান হাতার সমকক্ষ কেউ নেই কিছু দেওয়ার ক্ষেত্রেও নয় কিছু শোনার ক্ষেত্রেও নয় কোনো দিক এই বিন্দু মাত্র কেউ অধিকার রাখে না এমন কি মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ সাল্লুসাল্লাম তিনি এই বিষয়ে ঘোষণা দিয়ে দিয়েছেন যে তোমাদের যা নেওয়ার আছে পৃথিবীতে সেটা নিতে পারো কিন্তু আল্লাহ রাবুলি আলমিনের কাছে তোমাদেরকে আমার দেওয়ার মতো কিছুই নেই সব কিছুর মালিক সেখানে একমাত্র আল্লাহ সবহানা হওয়া চাহালা অতএব সেই বিষয়ে মাখলুকের মাঝে বা মানুষের মাঝে কাউকে আর আল্লাহ রাবুল্লাহ আলমিনের সমকক্ষ করার সুযোগ নেই কারো পক্ষে সেক্ষেত্রে যাওয়ার কোন সুযোগ নেই মনে করতে পারে এ পর্যায়ে আরেকটি দিক সেটি হচ্ছে হয়তোবা ফেরস্তাগন তারা আল্লাহ রাবুল্লাহ আলমিনের খুব নৈকট্যশীল বান্ধব তাহলে তাদেরকে ধরা যেতে পারে তাদের কাছে কিছু ধর্ণা দেওয়া যেতে পারে কিন্তু এর পূর্বে এই যে অধ্যায়টি আমরা আলোচনা শুনলাম সেখানে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে না তারাও আল্লাহ রাবুল আলমিনের কোন শরীপ নন আল্লাহ নন আল্লাহ আলমিনের কোন কিছু মানুষকে দেওয়ার মতো তাদের অধিকার নেই প্রিয় বন্ধুরা এখানে আর একটি সুযোগ রয়েছে যারা সেরকে লিপ্ত বিভিন্নভাবে একটি পদ দিয়ে তারা আসার চেষ্টা করে সেই পথটি হলো ما نعبدهم الا ليقربونا الى الله زلفى اصلي আমরা তো এগুলীর কোন ইবাদত করি না বরং ما نعبدهم الا ليقربونا الى الله زلفى আমরা তাদের কাছে ধর্না দিচ্ছি শুধু এজন্যই তাদের ইবাদত করার জন্য ধর্না দিচ্ছি না এজন্যই তাদের কাছে যাই যে তারা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে बुल्ला आलम सेमुक तमुक सकले गए करते ना अल्लाह रबुल्ला आलमीर का सुपारिश कर किस नीति नियम रही सुपारिस सम्पर्क সাফা আত সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা নিতে হবে সুপারিশের অশিলায় আমরা আজকে সমুদ্রে হাবুডুবু খাচ্ছি আসুন আমরা একটু সুপারিশ সম্পর্কে সাফা আত সম্পর্কে সঠিক ধারণা নেই যে সাফা আতকে আসলে সকলেই করার অধিকার রাখে না রাখে না আমরা এ অধ্যায়ে সেই সাফা আত সম্পর্কেই একটু গুরুত্ব সহকারে করান ও হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব আশা করি সকল শ্রোতাবৃন্দ মনে যোগ সহকারে বিষয়টিকে শোনার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে শীতিক দান করুন প্রথমে আমরা জেনে নেই সুপারিশ বা সাফাত এর অর্থ কি কাকে বলা হয় সাফাত সাফাতের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয় অন্যের জন্য কল্যাণ কামনা করা এটার নামে হলো সাফাত বা আরো সংজ্ঞায় বলা হয় আত্ম গাই بجلب منفعت او دفع مضره التوسط للغير ان একজনের জন্য মাধ্যম হয়ে যাওয়া لجلب منفعتن কোন উপকার নি আসার জন্য او دفع مضره অথবা কোন অকল্লা দূর করার জন্য তা হলো একটা মাধ্যম হয়ে দ্বিতীয় হলো যিনি সুপারিশ করবেন তৃতীয় হলো যার জন্য সুপারিশ করা হবে যার কাছে করা হবে এক পক্ষ যার জন্য করা হবে আরেক পক্ষ মধ্যম পক্ষ হল যিনি সুপারিশ করবেন তাহলে এই মধ্যপক্ষ দুই পক্ষের সাথে একটা লিয়াজো তৈরি করবেন অর্থাৎ এই পক্ষের আবেদনগুলি এই পক্ষ এই পক্ষের কাছে পৌঁছাবেন এরই নাম হলো সাফা আত্মের সুপারিশ আবেদনগুলি হতে পারে এই পক্ষের জন্য अर्थात जार ज्ञान सुपारिश करा तर कि कल्याण जेमन आल्ला रसुल सल्लाह आलिम जा रा जाननाते प्रवेशते तरह अल्लाह रबुल सुपारिश कर जिन ये जाननाते प्रवेश अल्लाह रबुल आलमिन आल्ला रसुल्लाह अलिमर आल सुपारिशे तेजे जाननाते प्रवेश सूझक दीबें अथवा अकल्याणमय अवस्था थ मुक्तर जन् जेम जरा ताउहित पंथी मध्य विभिन्न अपराध रसुल मानुषे कारो अपार्थे अथवा क्षति दूर करार्थे दूर करार्ज मध्यस्था अवलम्बन करा से बला है सुपारिशा শরিয়তের পরিভাষায় আমরা এরপর ছিল পরিপূর্ণ তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন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 কারণ এটা তারা আপনার অধিকার গন আল্লাহ কে ভয় একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোন মাবুদ নেই আল্লাহ যে আইন করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তাহলে কাফের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 সাফাহাত সম্পর্কে আজকে মুসলিম সমাজ বা মানুষ সাফাতের ক্ষেত্রে তিন শ্রেণিতে বিভক্ত এক শ্রেণী যারা এই আখেরাতের সাফাৎকে অস্বীকার করে যে আখেরাতের সাফাত বলতে কিছুই নেই তারা হল ইহুদ নাসারা আর মুসলমানদের মধ্যে যারা খারেজি সম্প্রদায়ের এবং মতাজেলা সম্প্রদায়ের এরা অর্থাৎ যারা মনে করে যে কবিরা গোনায় লিপ্ত হলে সে চিরস্থায়ী জাহান্নামি কখনো সে শাস্তি থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারবে না তাই তারা এই সুপারিশকে অস্বীকার করে থাকে অর্থাৎ ইয়াহুদ নাসারা এবং খারেজি সম্প্রদায়ের যারা বা মতাজেলা বিশ্বাসের যারা তারা এই সুপারিশকে অস্বীকার করে এ প্রসঙ্গে কোরআন এবং হাদিসের বিষয়গুলিকে তারা অস্বীকার করে চলে এড়িয়ে চলে অথচ স্পষ্টভাবে কোরআন এবং হাদিসে এই সুপারিশের বা সাফায়াতের বিষয়গুলি এসেছে আরেক শ্রেণী যারা সাফায়াতকে একেবারে ঢালাও ঢালাওভাবে এটাকে মনে করে থাকে অর্থাৎ যাকে ইচ্ছা হয় সেই আমার জন্য সুপারিশ করতে পারবে বা যার জন্যই হয় তার জন্যই আমি সুপারিশ করতে পারব এমন মনে করা অর্থাৎ পাইকারী হারে সুপারিশ কোনো এখানে শর্ত বা কোনো নিয়ম নীতি নেই আমি মন চাইলেই কারোর জন্য সুপারিশ করব বা মন চাইলেই আমি সুপারিশ করার সুযোগ পাবো এ ধরনের মনে করা মানে লালোভাবে বিনা হিসাবে সুপারিশের বিষয়টাকে গ্রহণ করা এগুলো দুই শ্রেণী এক শ্রেণী না করে দিয়েছে আরেক শ্রেণী একেবারে পাইকারি হারে সুপারিশের বিষয় তৃতীয় শ্রেণী তার কোরআনুল করিমি যেভাবে সাফাহাতের বিষয়টি আলোচনা করেছেন এবং রাসুল সাল আলি হুসাল্লাম যেভাবে তার হাদিসে বিস্তারিত বর্ণনা দিয়েছেন সবগুলির আলোকেই আমরা সেই সুপারিশ বা সেই সাফাহাত এ বিষয়টাকে সাব্যস্ত করে থাকি অবশ্যই সেটা কেমন হবে তবে সেটি শর্ত সাপেক্ষে করব বা বলবো যারা সুপারির সাফাহাতকে অস্বীকার করে তারাও সঠিক নয় আবার যারা সাফাহাতকে পাইকারি হারে জ্বালাতে চায় তারাও সঠিক নয় বরং কোরআন ও সহ হাদিসের আলোকে সাফাহাতের যে বর্ণনা এসেছে যে নিয়ম যে শর্ত সাপেক্ষে এসেছে সেই অনুযায়ী আমরা এটাকে সাব্যস্ত করবো প্রিয়া বন্ধুরা আসুন আমরা এখন একটু সাফাত এ সম্পর্কে আরেকটু বিষয় ধারণা নেই যে সাফাত কতগুলি বা কত প্রকার হতে পারে প্রাথমিক পর্যায়ে আমরা বলবো যে সাফাত দুই প্রকার সাফাত হলো দুই প্রকার এক প্রকার হলো সাফাতাম সৈয়দুল মুরসালিম رحمة للعالمين إمام الأنبياء والمرسلين محمد صلى الله عليه وسلم تار جنة قطو قولي شوپارش حلو خاص تيني شراء اي شوپارش قولي قرار کرو او ديكار دي شه قولي حلو شدنط تنتي الرسول صلى الله عليه وسلم تيني شوپارش کرتے پاربن قربن اوان ارو اننو او صالح جراء اننو نبی بارسول بفرستا با باشت نکر مانو شراء قربن আর চারটি তাই সর্বমোট সাফা আত বিভক্ত করতে পারি তিনটি শুধু আল্লাহ করতে সালাম না সেগুলির মধ্যে প্রথম হলো আশাফা আলমা আলী মৌকিফ যেটি বিশাল হাদিসে এসেছে সাহি মুসলিম সহ অনেক হাদিসে সাফা আলমা বল এটাকে সবচেয়ে বড় সুপারিশ তা হলো কোনটা ও এই দীর্ঘ বিষয়টি যেটি প্রমাণিত রয়েছে আমরা শুনেছি অনেকেই কেয়ামতের দিন মমিন শ্রেণী তারা কেয়ামতের মাঠে আবদ্ধ হয়ে থাকবেন দরকার একটু সুপারিশের তারা মনে করবেন যে আমরা আসুন আমাদের পিতা যাকে আল্লাহ রব আলমিনেজ হাতে সৃষ্টি করেছেন এবং তাকে নবাদ দান করেছেন আল্লাহ রব্লা আলমিনের কাছে তার অনেক মর্যাদা রয়েছে আমরা তার কাছে যাই তার কাছে আবেদন করি তিনি আমাদের জন্য হয়তো আল্লাহর কাছে সুপারিশ করবেন তারা যাবেন गे आदम आलिस्ल्लाम के बल्कि आल्लाबाद करना आदम आलिस्लमश कर पक्षे आल्लाबुल आलम से संभव नए अल्लाह रबुल आलम निषिद्ध विषय लंघन करते तुम्हारा जाओ चले जाओ পৃথিবীর বুকে যিনি সর্বপ্রথম রাসুল হিসেবে প্রেরিত হয়েছেন তার কাছে যাও তাই নবীদের মধ্যে সর্বপ্রথম নবী হলেন আদম আলি সাল্লাতাম শেষ নবী হলেন মোহাম্মদ সাল্লাম আর রাসুলদের মধ্যে সর্বপ্রথম রাসুল হলেন নু আলি সাল্লাতুয়াল্লাম আর শেষ রাসুল হলেন মুহাম্মদ সালু আলি হাল্লাম তারা নু আলি কাছে আসবেন আসে বলবেন হে নু আলি সাল্লাম আল্লাহ রাবুলি আলমিন আপনাকে সর্বপ্রথম রাসুল হিসেবে প্রেরণ করেছেন আপনাকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন অতএব আপনি যদি আমাদের জন্য মেহরবানি করে একটু সুপারিশ করেন তাহলে আমরা এই কঠিন অবস্থান থেকে বাঁচতে পারি জান্নাতে যেতে পারি তিনি প্রকাশ করবেন বলবেন দেখো আমাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন কিছু ধমকিও দিয়েছেন আমার ছেলের বিষয়ে কেন্দ্র করে ইত্যাদি ইত্যাদি বলবেন নোহালে হিসাল্লাতুয়াল্লাম অপারগতা প্রকাশ করে বলবেন তোমরা যাও যিনি পৃথিবীর বুকে আবোলাম বেয়া বলে পরিচিত খালির উল্লাহ তার কাছে তোমরা যাও নো হালেসালাম এর পরামর্শ অনুযায়ী তারা চলে যাবেন ইব্রাহিম আলী আবুলা দাবি সালামের কাছে জানত খালির উল্লাহ আল্লাহ আপনাকে নবদ দিয়েছেন রসালদ দিয়েছেন আপনাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন আপনার অনেক আল্লাহর কাছে মর্যাদা রয়েছে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন ইব্রাহিম আলি হিসালাতাম তিনিও তাদের কাছে অপারগতা প্রকাশ করবেন এবং বলবেন যে আমার পক্ষে সম্ভব নয় আমি এই এই আমার ত্রুটি ঘটে গেছে যার সাথে আল্লাহ কাছে তোমরা যাও তারা যাবেন মৌসা আলহিসুআসালামের কাছে মৌসা আলহিসামের কাছে গিয়ে বলবেন যে আপনাকে আল্লাহ এই এই মর্যাদা দিয়েছেন আপনি আমাদের জন্য মেহরবানি করে একটু সুপারিশ করুন মোসা আলি হিসালু আসসালাম তিনি তার অপারগতা প্রকাশ করে বলবেন যে না আমার পক্ষে সম্ভব নয় তোমরা যাও এমন একজন রাসুলের কাছে যাকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং তাকে রুহুল্লা বলি তার বৈশিষ্ট্য আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে রয়েছে নবী রাসুল এইসা আলী হিসালু আসসালাম তোমরা তার কাছে যাও তারা যাবেন এইসা আলি হিসাল্লাতু আসাল্লামের কাছে গিয়ে বলবেন যে আপনি আমাদের জন্য যদি মেহরবানি করে একটু সুপারিশ করেন আল্লাহর কাছে অতএব তোমরা চলে যাও এমন একজন ব্যক্তির কাছে এমন একজন ব্যক্তির কাছে তোমরা যাও যিনি আল্লাহ রবাহ আলমিন তার জীবনে অতীত ও ভবিষ্যতের অপরাধগুলিও গুলি অগ্রিম ভাবে যাকে ক্ষমা করে দিয়েছেন এমন ব্যক্তির কাছে তোমরা চলে যাও যিনি হলেন সঈদুল মুরসালী যিনি সর্বশেষ রাসুল এ বললে ইসা আলী হিসালামের পরামর্শ অনুযায়ী তারা চলে যাবেন রাসুল মুহাম্মদ সাল্লাহ আলি হোসাল্লামের কাছে রাসুল সাল্লাহ আলি হাসাল্লামের কাছে যাওয়ার পরে তারা আবেদন করবেন যে আপনার এই এই মর্যাদা রয়েছে ইত্যাদি ইত্যাদি আপনি আমাদের জন্য আল্লাহ আলমের কাছে সুপারিশ করুন আল্লাহ আকবর রাসুল সালি যখন যারা তারপর আল্লাহ রাসুল সালের কাছে না রাসুল সাল্লাম তিনিও সুপারিশ করার মালিক না মালিক হলেন আল্লাহ সুবাহ আল্লাহ রবাহ আলমিনের জন্য সবকিছু সুপারিশ তিনি সব সুপারিশের একমাত্র মালিক তার হাতেই সব সুপারিশের কাঠি কাউকে যদি অনুমতি দেন তাহলে তিনি সুপারিশ করতে পারবেন আর যদি অনুমতি না দেন কারো সুপারিশ করা সম্ভব নয় রাসুল সাল আলিহাল্লাম তাদের আবেদনে সদয় হয়ে তিনি আল্লাহ রবাহ আলমিনের আর্শের নিচে তিনি সেজদায় পরে যাবেন সেজদায় পরে গিয়ে আল্লাহ রব্লা আলমিনের কাছে কান্নাকাটি করবেন আল্লাহ রবুল্লাহ আলমিনের যথাযোগ্য প্রশংসা তিনি বর্ণনা করবেন বর্ণনা করতে করতে আল্লাহ রবীলিনের পক্ষ থেকে এবং তুমি চাও তোমাকে দেওয়া হবে ও সফে তু সফা তুমি সুপারিশ করে তোমার সুপারিশ কবুল করা হবে রসুল সাল্লাহ আলি হোসালাম আল্লাহর কাছে অনুমতি পাবেন সুপারিশ করার তারপর রাসুল সাল আলাইহাল্লাম ওই বিশাল দলের জন্য সুপারিশ করবেন আল্লাহ তার সুপারিশ কবুল করে তাদেরকে তাই রাসুল সাল্লামের জন্য যে তিনটি সুপারিশ শুধু তার জন্য খাস এ হলো এ সফা সবচেয়ে বড় সুপারিশ এটি আল্লাহ রাসুল সাল্লাম ছাড়া কেউ পারবেন না আদম আলাইহিসাল্লাম ও পরকতা স্বীকার করবেন ইব্রাহিম নৌ আলি সালাতাম অপরাগত স্বীকার করবেন ইব্রাহিম আলীরাগত স্বীকার করবেন মৌসা আলি সালাতাম অপরাগত স্বীকার করবেন সর্বশেষে এ সুপারিশ করবেন মোহাম্মদ সাল আলী হুসাল্লাম আল্লাহ রাবুল আলমিনের অনুমতি পাওয়ার পর প্রিয় বন্ধুরা এটি হলো আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামের জন্য খাস সুপারিশ দ্বিতীয় সুপারিশ হলো করলে আল্লা রাবুলি আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দেবেন এবং সর্বপ্রথম তাদের মধ্যে মোহাম্মদ সাল্লাই তিনি জান্নাতে প্রবেশ করবেন তার সাথে তারা জান্নাতে প্রবেশ করবে। এটি হলো তার জন্য খাস সুপারিশ তৃতীয় হল আদাবেরামতের দিন যারা অমুসলিম কাছে মৃত্যুবরণ করেছে তাদের জন্য কোনো সুপারিশ ক্যামতের দিন নেই শুধু একজন ব্যক্তির জন্যই কাফেরদের মধ্য থেকে একজনের জন্যই সুপারিশ রয়েছে আর সেই সুপারিশটা সম্পূর্ণভাবে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য নয় সেটি হলো আল্লাহ করা হবে যে তার আজাবটা হালকা করে দেওয়া হবে কি ধরনের আজাব বোখারি মুসলিমের হাদিসে এসেছে তার দুটি পায়ে দুটি জুতা পরে দেওয়া হবে জাহান্নামের আগুনের যেই পায়ের জুতার আগুনের তেজে তাপে মাথার উপরের মগজ পর্যন্ত টক করতে থাকবে আল্লাহ আকবর এ হলো কম আজাব প্রিয় বন্ধুরা এই তিন প্রকার সুপারিশ এগুলি হল রাসুল সাল্লাম এর জন্য খাস আর যেগুলি সুপারিশ রয়েছে রাসুল সাল্লাম বা অন্যান্যজন নবীগণ বা ফেরিস্তা বা সদ নে কিন্তু সের কি অপরাধ ছাড়া সেই তাওহেদবাদীরা তারা তাদের জন্য জাহান নাম অপরিহার্য হয়ে যাবে অর্থাৎ সে অপরাধের জন্য তাদেরকে জাহান নামে হবে এ যখন কিছু ওকে কিন্তু বিশেষ সুপারিশের কারণে তাদেরকে জাহান নাম থেকে বাঁচা হবে জান্নাতে হবে। এ সুপারিশ দ্বিতীয় হলো যারা নিজেদের কারণে তাওহিদবাদীরা জাহান নামে প্রবেশ করেছে কিন্তু জাহান নাম থেকে সেই শাস্তি ভোগ করার পর তাদেরকে ইমানের বিনিময় এবং সুপারিশের মাধ্যমে তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে তৃতীয় হলো এমন শ্রেণী যাদের কেমতের দিন খারাপ এবং ভালো দুই কাজগুলি দুই আমলগুলি সমান পর্যায়ে দাঁড়ায় যাবে তাদের সুপারিশের মাধ্যমে ভালোটা পাল্লাকে বাড়ি করে দেওয়া হবে এবং তাদেরকে জান্নাত দেওয়া হবে চতুর্থ হলো জান্নাতে স্তর বৃদ্ধির জন্য অর্থাৎ জান্নাতে যদি কেউ সেকেন্ড ক্লাস জান্নাত পেয়ে থাকে সুপারিশের মাধ্যমে তাকে ফার্স্ট ক্লাস জান্নাত দেওয়া হবে এ সুপারিশ এগুলি সব সহি হাদিসে প্রমাণিত প্রিয় বন্ধুরা আমরা সুপারিশ সাফাহাতের পরিচয় জানলাম এবং সাফাহাতের आलोचना करो केलोचना करवर्ती दर्शे मनोज सहकार चेषा कर सब भाई के सठीक पथे फिर तौफिक दान कर আিন আসসালামাইলাইকুম বরহম লি जकत दान अर्थ पाठातेन बैंकोट आठचल्लिस बार्मिंगउंड नंबर शून्य बारे इमेल कर समाधान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 शांति जन्लामे अवदान समाज शांति प्रतिष्ठाएस बुधवार रे आठटा पुन सम्प्रचार सकाल सारे देशे